انني القلق <سؤال> الناس في صومي وصلاتي ودعائي لربنا وجميع طاعاتي نحمده ونصلي على رسوله الكريم اما بعد প্রিয় ভাই ও বোনেরা প্রত্যেক মানুষই তার প্রিয় মানুষের নৈকট্য পেতে চায় কারণ অন্তরে যদি প্রিয় মানুষের নৈকট্য লাভের আগ্রহ না থাকে তাহলে বোঝা যায় আসলে সে তাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে না এটা হলো দুনিয়ার মানুষের ভালোবাসা বোঝার জন্য একটি ছোট্ট নিদর্শন আর আমাদের প্রতিপালক আল্লা সবহান হাত তিনি তো ভালো করেই জানেন তার এমন কিছু বান্দা রয়েছে যারা তাকে খুব বেশি ভালোবাসে এবং তার নৈকট্য লাভে ধন্য হতে চায় তাই তো তিনি রাতের শেষ তৃতীয়াংশে এমন একটি সময় নির্ধারণ করে দিয়েছেন যে সময়টিতে তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন এই অবতরণ তার সান অনুযায়ী হয়ে থাকে এই অবতরণের ধরন প্রকৃতি সম্পর্কে আমরা জানি না আমরা শুধু এতটুকুই জানি তিনি প্রথম আসমনে অবতরণ করে তার প্রিয় বান্ধাদের ডাকতে থাকেন যেন তারা তার সাথে কথা বলে তার কাছে প্রার্থনা করে তাদের সকল চাওয়া পাওয়া ও অভিযোগগুলো তার সামনে তুলে ধরে প্রিয় ভাই বোনেরা আসুন আলোচনা করা যাক আমরা শেষ রাতে আল্লাহ সুবাহান হুয়া তাল্লার সাথে কেমন আচরণ করব। রাসুল sallallahu alaihi একটি ছোট হাদিসের মাধ্যমে আমাদের সামনে শেষ অবস্থাটি তুলে ধরেছেন বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল sallallahu alaihi wasallam বলেন ইয়াংযিলু রাব্বুনা তাবারাকা ওয়া কুল্লা লাইলা ইলা আসসামাই আদ-দুনইয়া হিনা ইবকা থুলুথুল লাইলিল আখির ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজীবু তিনি তার গুনাগার বান্দাদেরকে ডেকে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছো এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনাকে পূর্ণ করব। কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ সুবাহ ফাজ রাখ পর্যন্ত এভাবেই তার মোমিন কত গুনাহগার ব্যক্তির গুনকে ক্ষমা করে দিয়েছেন কত অভাবী ব্যক্তির প্রয়োজন পূর্ণ করে দিয়েছেন কত মাজলুমের ডাকে সারা দিয়ে তাকে জালিমের কবল থেকে রক্ষা করেছেন এই সময় কত মানুষ আল্লাহর রহমতের আশায় তার সামনে শেষ দায় লুটিয়ে পড়ে প্রফুর দরবারে প্রার্থনা করতে করতে নিজেদের চক্ষু চক্ষুদয়কে অস্ত্রুষিক্ত করে প্রিয় ভাইবোন এ মূল্যবান সময়টিকে তুমিও হাতছাড়া করো না এ মূল্যবান সময়টিতে গফির ঘুমে অচেতন হয়ে থেক না প্রিয় ভাই বোনেরা মানুষেরা যখন ঘুমিয়ে পড়ে পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে যায় রাত যখন গফির হয়ে আসে ও পুত পবিত্র হয়ে তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও এবং কণ্ঠে ঘোষণা করো অমা অ্যানামিনাল মুসিকিন আল্লাহ সবচেয়ে বড় আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে সেই মহান প্রতিপালকের দিকে নিবিষ্ট করছি যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন আর আমি মুস্তিকদের অন্তর্ভুক্ত নই প্রিয় ভাই বোন একটি উদাহরণের দিকে গভীরভাবে লক্ষ্য করো মনে করো যদি কোনো দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে যে যে ব্যক্তি শেষ রাতে ফজরের দু ঘন্টা পূর্বে আমার প্রাসাদের সামনে এসে হাজির হবে সে আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিব সে যদি বাড়ি চায় তাহলে তাকে বাড়ি দিব সে যদি গাড়ি চায় তাহলে তাকে গাড়ি দিব সে যদি চাকরি চায় তাহলে তাকে চাকরির ব্যবস্থা করে দিব আচ্ছা তোমরাই বলতো এই ঘোষণার পর দেশের মানুষগুলোর কি অবস্থা হবে সকলে কোথায় থাকবে নিশ্চয় সকল মানুষ এই গভীর রাতে আরামের ঘুমকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে কারণ তারা দুনিয়ার এক তুচ্ছ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অথচ আমাদের রব আমাদের মহান প্রতিপালক যার সাথে দুনিয়ার কোন রাজা বাচ্চাদের তুলনাই হয় না সেই মহান আমি আমি রাজা দি রাজ কি আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছো এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনাকে পূর্ণ করব, কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব ফজরে রাখ পর্যন্ত আল্লাহ তালা তার গুনাগার ও অভাবী বান্দাদেরকে এভাবেই ডাকতে থাকেন অথচ আমরা ডাকে সাড়া না দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি প্রিয় ভাই ফুটবল বিশ্বকাপ চলাকালীন মুহূর্তে তোমার পছন্দের দলটির খেলা যদি শেষ রাতে হতো তাহলে কি তুমি ঘুমিয়ে থাকতে মনে করো তুমি কোনো দেশে ভ্রমণের ইচ্ছে করেছ আর তোমার বিমানের ফ্লাইটটি যদি শেষ রাতে হতো তাহলে কি তুমি ঘুমিয়ে থাকতে না কখনোই না অবশ্যই তুমি জাগ্রত থাকতে দুনিয়ার এই সামান্য কারণে তুমি যদি রাত জাগতে পারো তাহলে শেষ রাতে ডাকে সাড়া দিতে কেন তুমি অলসতা করছো কেন তুমি অবহেলা করছো প্রিয় ভয়বোন ওঠো জাগ্রত হও ওই দেখো তোমার প্রতিপালক তোমাকে ডাকছে সুতরাং তোমার রবের ডাকে সাড়া দাও তোমার রবের সামনে শ্রদ্ধাবনত হও তোমার সকল প্রয়োজনগুলো তোমার সকল চাও পাওয়াগুলো তার সামনে তুলে ধরো